রিংডোস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা সিরা সিরিজের এই পর্বে আজকে আমরা হিজড়ি পঞ্চম বছরে প্রবেশ করতে যাচ্ছি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 তবুও সাড়ে চারশো কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেন তাদের দেশে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসলাম অভিযান পরিচালনা করলেন এর বেশ কয়েকটি কারণ আছে প্রথম কারণ কোদায়াগোত্রটি তাদের সীমানা ঘেসে যাওয়া যে কোনো কাফেলাকে আক্রমণ করত মুসলিমদের কোনো কাফেলা বা মুসলিমদের কাছ থেকে নিরাপত্তাপ্রাপ্ত কোনো কাফেলা তাদের হাতে আক্রান্ত হবার অর্থ হল মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া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 আরবে মুসলিমদের ক্রমবর্ধমান সামরিক প্রভাব সম্পর্কে কুরাইশদের একটি ধারণা দেওয়াও ছিল এই অভিযানের আরেকটি উদ্দেশ্য কোদায়াগোত্রের বাজারে কোরাইশদের যাতায়াত ছিল তারা সেখানে কাফেলা নিয়ে যেত এমন একটা স্থানে সামরিক শক্তির প্রদর্শনী দেখালে স্বাভাবিকভাবেই কোরাইশা মুসলিমদের আরও সমূহের চোখে দেখবে এবং চার নম্বর কারণ আল ওয়াকিদি আজ জাহাবিদের মতে এই অভিযানের মাধ্যমে রোমানদের একটি সূক্ষ্ম আভাস দেওয়া হয়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 ওয়াইনাই বিন হেসেন আল ফিজারি নামের এক ব্যক্তির সাথে রসুলুল্লাহ সাল্লু আলী হোসলামের দেখা হয় সে মদিনা থেকে ছত্রিশ কিলোমিটার দূরের মাঠে তার উঠ আর ভেড়া চড়ানোর অনুমতি চায় রসুল্লাহ সাল্ল আলী হোস্লাম অনুমতি দিলেন প্রতিবেশী গোচ্চগুলোর উপর মুসলিমদের কি পরিমাণ প্রভাব ছিল এই ছোট্ট ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় দুই নম্বর এই অভিযানের মাধ্যমে মুসলিমরা নতুন নতুন এলাকা সম্পর্কে পরিচিতি লাভ করে একটি সুদীর্ঘ সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করে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 আল্লাহ রসুল্সাল্লাহ আলী হাসলাম বন মোস্তালিক গোত্রের ব্যাপারে তথ্য লাভ করলেন যে তারা মোদিনা আক্রমণের পায় তারা করছে তিনি বুরাইদা এবিন হাসিব আল আসলামী রাদিয়াল্লাহ আনহুকে পাঠিয়ে দিলেন এই ব্যাপারে নিশ্চিত তথ্য সংগ্রহের জন্য মদিনা আক্রমণের ব্যাপারে তাদের পরিকল্পনার খবর নিশ্চিত হয়ে রসুল্লাহ সাল্লু আলহিহসালাম সাতশো মুজাহিদ আর ত্রিশটি ঘোরা নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা করে বসেন যে জায়গাটিতে যুদ্ধ সংঘটিত হয় সেটা নাম আল মুরাইসি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 বনু মুস্তালিককে এক মুহূর্তের জন্য সময় দেয়া হয়নি কারণ তাদের কাছে আগেই দাওয়া পৌঁছে গিয়েছিল তারা আরবেই বসবাস করত ইসলাম সম্পর্কেও জানত জেনে শুনেই তারা কুরাইশদের পক্ষ নিয়েছিল আবদুল্লাহ বলেন বনু মুস্তালিককে অসতর্ক অবস্থায় আক্রমণ করা হয় তারা তখন পশুদের পানি খাওয়ানোতে ব্যস্ত ছিল ঘটনাক্রমে এই অভিযানের পরেই বনু মুস্তালিকের নেতা আল হারিসের মেয়ে জোয়াইরিয়ার সাথে নবীজ সল্ল্লাহ আলী আসলামের বিয়ে হয়ে যায় তার সাথে রসুল্লাহ সাল্লু আলী হাসলামের বিয়ে নিয়ে প্রবল ঈর্ষা আর দুশ্চিন্তায় ভুগছিলেন মা আয়সারাদেল্লাহ আনহা মজার এই ঘটনাটি তার মুখে ছোঁড়া যাক তিনি বলেন যখন আল্লাহ রসুল বনমোস্তালিকের বন্দী ও নারী শিশুদের বন্টন করে দিলেন তখন জুয়াইরিয়া বললেন সাবিত এবং কাস রাদ্লাহ আনহুর ভাগে তিনি সাবিতের সাথে মাকাতুবা অর্থাৎ দাসমুক্তি চুক্তি করলেন জুয়াইরিয়া ছিলেন খুবই মিষ্টি আর অসম্ভব সুন্দরী এতটাই সুন্দরী যে যেই তাকে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে তিনি রসুল্লাহ সাল্লু আলী হাসলামের কাছে এসে দাসমুক্তির অর্থ পরিশোধে সাহায্য চাইলেন আল্লাহর কসম আমি যখন তাকে আমার দরজায় দেখলাম প্রচন্ড ঈর্ষার কারণে তাকে আমার একটুও ভালো লাগেনি আমি জানতাম যেই রূপ আমি তার মধ্যে দেখেছি তা আল্লাহ রসুলের চোখ এড়াবে না জয়রিয়া আসলেন সরাসরি আল্লাহ রসুল সাল্লাহু আলী হাসলামকে বললেন হে আল্লাহ রসুল আমি আল হারিসের মেয়ে জয়রিয়া আমার বাবা গোত্রের নেতা এখন আমি হয়েছি সাবিতের দাসী আমার কেমন লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নিজেকে মুক্ত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি আপনি আমাকে চুক্তির অর্থ পরিশোধে সাহায্য করুন আল্লাহ রসুল্লাহ আলীলাম বললেন আচ্ছা তোমাকে যদি এর থেকেও ভালো কিছু দেওয়া হয় জয়রিয়া জিজ্ঞেস করলেন সেটি কি রসুল্লাহ সাল্লাহু আলীউসাল্লাম বললেন আমি তোমার মুক্তিপণ পরিশোধ করব আর তোমাকে বিয়ে করে নেব জয়রিয়া উত্তর দিলেন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 আল্লুর রসুল সাল্লু আলী আসসালাম ও জুয়ারিয়ার বিয়ের পর বনুমোস্তালিক গোত্র ইসলাম গ্রহণ করে তাদের নেতা অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলী আসলামের শ্বশুর আল হারিসও ফিরে আসলেন এবং ইসলাম গ্রহণ করলেন রসুল্লাহ সাল্ল আলিউসালামের ব্যক্তি জীবনে নেয়া একটি সিদ্ধান্তে পাল্টে যায় হাজারো মানুষের ভাগ্য এই বিয়ে ছিল খুবই বরকতময় একটি বিয়ে যা আমরা আয়সারা দেল আনহার কথা শুনেই বুঝতে পারি তিনি বলছেন জুয়াইরিয়ার মতো আর কেউ নিজ গোত্রের জন্য এত বরকত পয়ে এনেছে বলে আমাদের জানা নেই উম্মুল মিনী জোয়াইরিয়া রাদের্লবা আনহা সম্পর্কে আমরা জানি যে তিনি ছিলেন একজন আবিদা অর্থাৎ প্রচুর ইবাদত করতেন সাহি মুসলিমের একটি হাদিসি বর্ণিত আছে যে একবার রসুল্লাহ সাল্লু আলী আসসালাম সকালবেলা জোয়াইরিয়ার বাসা থেকে বের হলেন জুয়াইরিয়া তখন ফজরের সালাত আদায় করছিলেন আল্লাহ রসুল সাল্লু আলিউস্লাম তাকে সে অবস্থায় দেখে বাসা থেকে বের হয়েছিলেন দুপুরে জোহরের ওয়াক্তে যখন নবীজি সাল্লু আলিউসলাম ফিরে এলেন তখনও তিনি দেখলেন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 ওয়া রানিহি ওয়া জিনাতা আর সিহি ওয়া মিদায়াদা কালিমা দিহি এই দোয়াটুকু অবশ্যই মুখস্থ করে ফেলবেন কারণ অনেক ফজলতপূর্ণ এই দোয়া এর অর্থ হচ্ছে আমি আল্লাহর সব প্রশংসা পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টি সমান তার সন্তুষ্টি তার আর্সের ওজনের পরিমাণ ও তার কালিমার সংখ্যার পরিমাণ আমরা আজকের পর্বে দুটো জিহাদি অভিযানের কথা আলোচনা করলাম একটি হল দুমাতুল জান্দাল আর আরেকটি হল বড় মুস্তালিকের অভিযান খন্তকের যুদ্ধের আগে এই দুটো অভিযানই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আমরা আলোচনা করব মুনাফিকদের কিছু কার্যক্রম নিয়ে আমরা আগেই বলেছি উহুদের যুদ্ধের পর ইসলামের দুশ্মনেরা বেশ সক্রিয় হয়ে ওঠে মদিনার বাহিরে নজদের গোত্রগুলো মুসলিমদের সাথে প্রতারণা করে তাদের হত্যা করে মদিনার ভেতরে বনুনাজিরের ইহুদিরা নবীজি সাল্ল আলি আসলামকে হত্যা চেষ্টা চালায় আর মুনাফিকরাও ছিল না তারা নাজির গোত্রকে সামরিক সহায়তা প্রদানের মিথ্যা আশ্বাস দেয়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 মুরাইসি থেকে ফেরার পথে অনৈক্য তৈরির অপচেষ্টা মুসলিমরা বনমোস্তালিখের অভিযান শেষ করে দিকে রওনা দেয় পথিমধ্যে একটা ঘটনা ঘটে যায় অমর আব্দুল খত্তা ব্রাজেল আনহোর একজন কাজের লোক ছিলেন তিনি ছিলেন মোহাজির ঘটনাক্রমে এক আনসারি সাহাবির সাথে তার কথা কাটাকাটি হয় বিষয়টা হাতাহাতির দিকে গড়ায় আনসারি সাহাবি চিৎকার দিয়ে উঠলেন আনসাররা সব কোথায় সাহায্য করো আমায় মুহাজির সাহাবিও তখন চিৎকার দিয়ে মহাজিরদের কাছে সাহায্য চাইতে লাগলেন খবর কানে পৌঁছা মাত্র রসুল্লাহ সাল্লু আলি আসলাম ছুটে এলেন কি হচ্ছে এসব আমি তোমাদের মাঝে এখনও বেঁচে আছি এখনই তোমরা জাহালিয়তে দিকে ডাক দিচ্ছ ছাড়ো এসব তিনি দ্রুত তাদের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টি শান্ত করে ফেলেন এই ঘটনা আব্দুল্লাহ বিন উবায়ের কানে পৌঁছলে সে এই ঘটনা থেকে ফায়দা নেবার চেষ্টা করে তার প্রতিক্রিয়া হয় দেখার মতো তার প্রতিক্রিয়া কেমন ছিল সেটি বর্ণনা করেছেন তরুণ সাহাবি জাইদেব বিন আরকাম রাজিয়াল্লাহ আনহু তিনি ছিলেন এই ঘটনার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী তিনি বলেন আমি আবদুল্লাবিন ওবাইকে বলতে শুনলাম কি মোহাজিররা এই কাজ করেছে এরা আমাদের দেশে এসে আমাদের খেয়ে পড়ে আমাদের উপর জারিজুরি ফলাচ্ছে এই কুরাইশগুলোকে দেখলে আমার একটা কথাই শুধু মনে পড়ে দুধ কলা দিয়ে সাপ পোষ আর সেই সাপই তোমাকে একদিন দংশন করবে আল্লাহর কসম করে বলছি মদিনায় গেলে আমাদের সম্মানী লোকেরা এই নিকৃষ্ট লোকগুলোকে বের করে দেবে এই আপত্ত তোমরাই ডেকে এনেছ নিজেদের শহরে জায়গায় দিয়েছো ধনসম্পদ ভাগাভাগি করেছ খবরদার মুহাজিরদের পেছনে আর টাকা নষ্ট করো তারা নিজেরাই অন্যত্র ভেঙে যাক আমি কথাগুলো চাচাকে জানালাম চাচা রসুল্লাহকে জানালেন রসুলুল্লাহ সাল্ল আলি আসলাম আমাকে ডেকে পাঠালেন আমি আবদুল্লাহ ইবিন উবাইয়ের মুখে যা শুনেছি তাই বললাম রসুলুল্লাহ এরপর ইবিন উবাই আর তার সঙ্গীদের তলব করলেন তারা মুখের উপর সব কিছু অস্বীকার করলো।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 আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহ রসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী সুরা মুনাফিকুন আয়াত এক রসুল্লাহ এরপর খবর পাঠালেন আমাকে এই আয়াত শুনিয়ে বললেন জাইদ নিশ্চয়ই আল্লাহ তোমাকে বিশ্বাস করেছেন এই ঘটনার পর জাইদের কান ধরে রসুল্লাহ বললেন এটা হল সেই কান যেই কানকে আল্লাহ সম্মানিত করেছেন মুনাফিকদের এই আচরণের পর আল্লাহ তালা সুরা মুনাফিকোন নাজিল করেছেন منافق <تصفيق> ده সমালোচনা الله تعالی بولن اوملذین یقولون لا تنفقوا علی من عند رسول الله حتى ینفضوا ولله خزائن السموات والأرض ولكن المنافقین لا یفقهون يقولون لئر رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل وللله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وراء اهمون لوگ جارعا بولے اللہ رسول صحابي ده جلنو كيچو بائع کرونا تاہولے اورا شوڑے پر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 যখন অমর আবনুল খতাব রাজিয়াল্লাহ আনহু জানতে পারলেন ইবেন উবাই মুসলিমদের মদিনা থেকে বের করে দেবার হুমকি দিচ্ছে তখন তিনি ইবেন উবাইকে হত্যা করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিউসলামের অনুমতি চাইলেন বললেন ইয়া রসুল আপনি আব্বাদ এবেন বিশরকে বলুন যেন তিনি আবদুল্লাহ ইবেন উবাইকে মেরে ফেলে অন্য একটি বর্ণনা এসেছে তিনি বলেছেন আপনি আমাকে অনুমতি দিন আমি তাকে মেরে ফেলি রসুল্লাহ সাল্ল আলিহাসাম তখন অমরকে বললেন দেখো অমর যদি তাকে হত্যা করি আর মানুষ বলে মুহাম্মদ তার অনুসারীদের হত্যা করে তখন বিষয়টা কেমন হবে ভেবে দেখেছ বরং সবাইকে বলো যে আমরা এই স্থান ছেড়ে চলে যাচ্ছি রসুল্লাহ মুসলিমদের সুনামের বিষয়টি গুরুত্বের সাথে দেখতেন তিনি চাচ্ছিলেন না মানুষ ভাবক যে তারা মুসলিম হলেও তাদের নেতা তাদের হত্যা কিংবা অত্যাচার করবে আমরা এর আগে দেখেছি আবুস্তুফিয়ান যিনি ছিলেন এক সময় ইসলামের বড় শত্রু তিনিও স্বীকার করেছেন যে মুসলিমরা যেভাবে করে আল্লাহ রসুলকে ভালোবাসে এমনটা তিনি আর কখনো দেখেননি আল্লাহ আলী আব্দুল্লাহ করতেন তখন মুসলিমদের মধ্যে অন্তর কন্দল যাবার যাওয়ার সম্ভাবনা ছিল কারণ মুসলিমদের মধ্যে কেউ কেউ তখনও আবদুল্লাহ এবিন উবাইয়ের প্রতি কিছুটা দুর্বল ছিল বা তারা অনেকেই বুঝতে পারতেন না যে সে একজন পাক্কা মুনাফিক মদিনের বহিষ্ত্ররা এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার একটা সুযোগও পেত সমস্ত কিছু বিবেচনায় নবীজি সাল্লু আলিউসালাম আবদুল্লাহাইকে শাস্তি না দিয়ে ছেড়ে দেন রুসল্লা সাল্লু আলী আসলাম এর আগে মানুষকে হত্যা করেছেন যেমন কাব এ বিন আশরাফ খালিদ এবিন সুফিয়ান ইত্যাদি চাইলে তিনি ইবিন উবাইকেও হত্যা করতে পারতেন ইবিন ওবাইয়ের অপরাধ কোন অংশে কম গুরুতর ছিল না কিন্তু এই পরিস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া ছিল প্রজ্ঞা অন্যদের ক্ষেত্রে তাদেরকে হত্যা করেই দমন করা হয়েছে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 আব্দুল্লা এমন উবাইকে তিনি পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন ওমর আনহু পরবর্তীতে নবীজির এই সিদ্ধান্তের বিচক্ষণতা উপলব্ধি করে বলেছিলেন আপনি ঠিক বলেছেন রাসুল্লাহ আমি এখন বুঝতে পারছি যে আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চেয়ে প্রজ্ঞাময় তৃতীয় শিক্ষা জাতীয়তাবাদ একটি ইসলাম বিরোধী চেতনা মোহাজির ও আনসার এই দুটো শব্দ ছিল রসুল্লার খুব প্রিয় দুটো শব্দ কিন্তু যখন মোহাজির আর আনসারে সাহাবি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 এই ধরনের মানসিকতা দিয়ে রসুল্লাহ সাল্লু আলী সাহাবিদের গরিদ চাননি তিনি তাদের ভাই হওয়া শিখিয়েছেন ইনসাফ ও সত্যের শিক্ষা দিয়েছেন আমি আমার গোত্রের পক্ষে থাকব আমার জাতি সেরা জাতি আমার দেশের মাটি শ্রেষ্ঠ মাটি এমন অযৌক্তিক বিশ্বাসের কোনো স্থান ইসলামে নেই আল্লাহ তালা কুরানে বলছেন সৎকর্ম ও তাকুয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো মন্দকর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না কাজে আমাদের বুঝতে হবে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 বেশ অনেকগুলো দিন আল্লাহ রসুলসাল্লু আলি আসলাম ও তার পরিবারকে খুব কষ্টকর ও অস্বস্তিকর একটি সময় পার করতে হয়েছে কিন্তু সবশেষে আল্লাহতালা এই অপবাদ মিথ্যা হবার ব্যাপারে আয়াত নাজিল করেন এবং মুসলিমদের স্বস্তি দেন ঘটনাটি শহি বোখারি সহি মুসলিম সিরাতে ইবেন হিসাম সহ অনেকগুলো কিতাবে বর্ণনা করা হয়েছে আমরা পুরো ঘটনাটি শুনব মা আয়সারাদ আনহার বর্ণনায় তিনি খুব চমৎকারভাবে ঘটনাটি বর্ণনা করেছেন উম্মুল মো মিন আই আনহা বলেন রসল্লা সাল্লু আলী আসলাম সফরে রওনা দেবার আগে আমাদের নামে লটারি করতেন যার নাম লটারিতে উঠত তিনি তাকে নিয়ে যাত্রা করতেন বনমোস্তালিকের অভিযানের সময়ও লটারি হল সেবার লটারিতে আমার নাম উঠল তিনি আমাকে সাথী নিয়ে চললেন তখন হিজাবের আয়াত নাজিল হয়ে গেছে সফরের সময়টায় আমি তাই একটা পালকির ভেতরে বসে থাকতাম ছোট্ট বাক্সের মতো একটা জিনিস সেটাকে উটের পিঠে রাখা হতো।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 সে সময় আমার গলায় ছিল জাফর পাথরের একটা হার কিন্তু ফিরে এসে গলায় হাত দিয়ে দেখি হারটি নেই কখন গলা থেকে খুলে পড়ে গেছে কিছুই টের পায়নি হার খুঁজতে আবারও ফিরে গেলাম যে দেখি ওখানেই হারটা পড়ে আছে ওদিকে সবাই ততক্ষণে মদিনা পথে যাত্রা শুরু করেছে যারা আমার উঠ চালানোর দায়িত্বে ছিল তারা আমাকে নেয়ার জন্য এসেছিল পালকিটিও উঠের পিঠে চড়িয়েছিল আমি যে পালকির মধ্যে নেই এটা ওরা বুঝতে পারল না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 নবীজি সাল্লাহু আলী ওয়াসালাম আলী রাজ্লাহ ওয়ানহো এবং উসামা বিন জাইদ রাজল্লাহ আনহুর সাথে আমার ব্যাপারে পরামর্শ করলেন উসামা বললেন আমরা তো তার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছুই কখনো শুনিনি আলী বললেন আল্লাহ তো আপনার জন্য বিষয়টা কঠিন করেননি আর তো কত মহিলা আছে আপনি বরং আয়েসার সেবিকা বাড়িরের সাথে কথা বলে দেখুন সে আপনাকে আয়েসার ব্যাপারে সত্য জানাতে পারবে নবীজি সাল্লু আলী ওয়াসলাম বারিরাকে ডেকে জানতে চাইলেন সে আমার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছে কিনা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 যখন বান্দা আল্লাহর কাছে দোষ স্বীকার করে তখন তিনি বান্দার তবা কবুল করে নেন এই কথা শুনে আমার চোখের পানি শুকিয়ে গেল আমার আশা ছিল আমার বাবা মা আমার হয়ে রসুল্লাহ সাল্লু আলিবাস্লামকে অন্তত কিছু একটা বলবেন কিন্তু তারাও চুপ কারো মুখে কোনো রা নেই বাবা মাকে বললাম আমার হয়ে তোমরা আল্লাহ রসুলকে কিছু তো বলো তারা বললেন জানি না কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না বাবা মার নিরবতা দেখে আমি আবার কান্নায় ভেঙে পড়লাম हमार बस तक कम तक बसी खूब कुरानो पड़ी कंतु सेल्ला रसुल आल्लर शपथ जे गुना कथा आनी तरह कख आल्लर का मानुष जाम कि स्वीकार कर जा कख घटे और जे कथा हमार बेपारे बता शुने अंतरे गेथे गेम मानुर कथा विश्वास कर फेले এখন আমি যাই বলি না কেন আপনি আমাকে বিশ্বাস করবেন না আর আমি যদি বলি আমি দোষ করেছি সেটা আপনি ঠিকই বিশ্বাস করে ফেলবেন কিন্তু আল্লাহ জানেন আমি নির্দোষ আমার শুধু একটা কথাই মনে পড়ছে যে কথা নবীব তার ছেলেদের বলেছিলেন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 যেই মহান রবের হাতে আয়েশার জীবন তার কসম করে বলছি যখন নবীজি সাল্লু আলী ওয়াসলামের ওপর আয়াত নাজিল হওয়া শেষ হলো আমার বাবা মায়ের ততক্ষণে মরার হাল লোকেরা যা বলাবলী করছে তা যদি ওয়াহির মাধ্যমে সত্যপ্রমাণ হয়ে যায় কিন্তু ওয়াহি নাজিল শেষ হবার পর আল্লাহ রসুলসাল্লু আলি হাসলামের প্রথম কথাটি ছিল আয়েশা তোমার জন্য সুসংবাদ আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করেছেন মা বললেন যাও তোমার স্বামীর কাছে যাও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 তবে কত কিছুই হয়ে যেত সুর আয়াত এগারো থেকে বিশ এতটুকু হচ্ছে আনহার বর্ণনা। এই বর্ণনাটি তিনি দিয়েছেন ঘটনার অনেক বছর পরে কিন্তু কি চমৎকার আর জীবন্ত একটি বর্ণনা এবার আমরা এই ঘটনা থেকে শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব প্রথম শিক্ষা কোন মুসলিম পুরুষ বা নারীর প্রতি মিথ্যা দোষারোপ করা একটি কবিরা গুণা এর শাস্তি অতি ভয়াবহ আল্লাহতালা বলেন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 ইউম তশ্বল অলসি তু হুম ঐদী অর্জুহু বিম্য নুয়ল ইদী মুহু দীন হুমহূমূন অ যারা সচ্চরিত্রা সরলমনা মোমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আহিরাতে অভিশপ্ত আর তাদের জন্য রয়েছে মহা আজাব যেদিন তাদের জিহবাগুলো, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তারা যা করত সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদার পুরোপুরি দিয়ে দেবেন আর তারা জানবে যে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 ধৈর্যের বিনিময়ে অনেক হাসানাত বা স্বভাব লাভের সুযোগ পান আল্লাহ তালা বলেন্লাকুম অর্থাৎ তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক চার নম্বর শিক্ষা মুসলিমদের উচিত মুসলিম ভাই বোনদের মর্যাদা রক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া এবং তাদের ব্যাপারে সুধারণা রাখা কোনো ভাই বা বোনের নামে খারাপ কিছু শুনে কোনো মুসলিম খুশি হতে পারে না বরং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 আবু আইউব আল্লাহ নাসারি জানতেন না আসলে ঘটনা কি সত্য নাকি মিথ্যা কিন্তু তিনি শোনা মাত্র আয় সারাদ আনহার ব্যাপারে সুধারণা রেখে বলেছেন এগুলো সব মিথ্যা আল্লাহ আবু আবুবের এই কথাটি তোমরা যখন এ কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ আল্লাহ আরো বলছেন তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে এই বিষয়ে কথা বলা আমাদের উচিত নয় আল্লাহ তো পবিত্র মহান কাজে মুসলিম ভাই ও বোনের ব্যাপারে খারাপ কিছু শুনলেও সেটা চট করে বিশ্বাস করা উচিত নয় বরং আগে সুধারণার ভিত্তিতেই প্রথমে বিচার করতে হবে আর গুজবে একেবারেই কান দেয়া উচিত নয় অর্থহীন খারাপ কাজে মুসলিমরা নাক গলাবে না জেচে পড়ে রং চঙে কাহিনী শোনার চেষ্টা করবে না প্রচার করা তো দূরে থাক পাঁচ নাম্বার শিক্ষা অশ্লীল বিষয় নিয়ে আলোচনা করা মো মিনের বৈশিষ্ট্য নয়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 অনেক মানুষ সেই বিষয়ে জেনে যায় যারা এই পাপ সম্পর্কে আদৌ কিছুই জানত না পরে বরং তারাই সেই পাপে আগ্রহী হয়ে পড়ে এভাবে অনেক সময় খারাপ কাছে বাধা দিতে গিয়ে আরও বিপদ ডেকে আনা হয় ছয় নম্বর শিক্ষা পুরো বর্ণনায় আয়সারেদেল ও আনহা কারোর প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ রেখে কথা বলেননি বরং সবাইকে অজুহাত দিয়েছেন যখন সাবিন উবাদার কথা বলেছেন তার ব্যাপারে বলেছেন তিনি একজন ভালো মুসলিমী ছিলেন কিন্তু মুহূর্তের উত্তেজনায় তিনি একটি ভুল কাজ করেছেন যখন তখন যে তিনি বদরের মুজাহিদ ছিলেন সেটা উল্লেখ করেছেন জাইনাবের বোন অংশ নিয়েছিলেন। তার ব্যাপারেও আয়সা রাদেল আনহা বলেছেন কাজটি তিনি করে ফেলেছেন ঈর্ষার বসে হাস্তানবির সাবিদ রাদিল্লাহ ব্যাপারে আয়সা আনহা কোনো বাজে মন্তব্য সহ্য করতেন না যদিও এই হাস্তানিবিন সাবিদ এই মিথ্যা অপবাদ ছড়ানোয় দায়ে দোষী ছিলেন আইসারাদ আনহা এদের কারো ব্যাপারে এতটুকু বাড়িয়ে চড়িয়ে কোনো দোষ বর্ণনা করেননি বরং তাদের ব্যাপারে যতটা সম্ভব অচুহাত দেবার চেষ্টা করেছেন এর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে আর তা হল ইনসাফ করে কথা বলা যার যতটুকু দোষ আছে তার থেকে বাড়িয়ে না বলা প্রসঙ্গক্রমে যতটুকু বলা জরুরি তার অতিরিক্ত বলা থেকে দূরে থাকা আমরা প্রায় কারো সমালোচনা করতে গিয়ে তাকে ছোট করি অপমান করি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 কারণ স্বয়ং আল্লাহ তালা কোর আনে স্পষ্ট করে আয়সা রাদিল্লা আনহার চরিত্রের পবিত্রতা ঘোষণা দিয়েছেন এর পরেও কেউ যদি আয়সাকে অপবাদ দেয় তাহলে সে নিশ্চিতভাবে কাফের শিয়াদের মধ্যে একটি দল আছে যারা আয়সার চরিত্রের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় তারা কাফের আট নম্বর শিক্ষা মিস্তাহ নামের যেই লোকটি মা আয়সা রাদিল্লা আনহার নামে কুচ্ছা ছড়িয়েছিল সে ছিল বেশ দরিদ্র আবুবকর রাদিল্লা আনহই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 উলুমিং কুমা أَلَا উলি উর্বলমিনু হেবু নাহু কুম তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় আত্মীয়স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীকে কিছুই দেবে না তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময় সুর আয়াত বাইশ এই আয়াত নাজিলের পর আবু বকর রাদিল ওয়ানহু তার ভুল বুঝতে পারেন তিনি মিস্তাহকে ক্ষমা করে দেন অর্থাৎ কারোর প্রতি রাগ বা ক্ষোভ যেন আমাদেরকে ভালো কাছ থেকে বিরত না রাখে বা কারোর প্রতি ইনসাফ করা থেকে বিরত না রাখে নয় নম্বর শিক্ষা কোনো নারীর বিরুদ্ধে জিনার অভিযোগ আনা একটি গুরুতর অপরাধ যদিও এই আয়াতে কেবল নারীদের কথাই উল্লেখ করা হয়েছে তবে পুরুষের ব্যাপারেও একই বিধান নারীরা স্বভাবগতভাবে কিছুটা দুর্বল আর আবেগী তাই কোনো সচ্চরিত্রা নারীর বিরুদ্ধে জিনার মিথ্যা অভিযোগ তোলা আরও বেশি অপরাধ দশ নম্বর শিক্ষা রসুলুল্লাহ মোহাম্মদ সাল্ল আলি ওয়াসলাম ছিলেন মানুষ রক্ত মাংসের মানুষ কষ্ট তারও হত দুঃখ তিনিও পেতেন গায়বের খবর যেমন আমরা জানি না তিনিও জানতেন না পুরো একটা মাস যখন লোকেরা তার স্ত্রীর নামে আজে বাজে কথা বলেছে তখন তার কষ্ট হয়েছে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 আর চতুর্থ দলে ছিল যারা এই মিথ্যা অপবাদকে গোড়া থেকে সাজিয়েছে তাদের নেতৃত্ব ছিল মুনাফিকদের নেতা এই ঘটনায় আব্দুল্লাবিনের কোন শাস্তি হয়নি প্রশ্ন আসতে পারে হাসান মিস্তা এবং হামনাকে শাস্তি দেয়া হলো অথচ আবদুল্লাহবিন উবাইকে কেন শাস্তি দেয়া হলো না যেখানে সেই ছিল এই ঘটনার মূল হোতা এই সম্পর্কে ইবনুল কাইম রেহেমাহুল্লাহ চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন প্রথমত।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 এবং এই রোগ সারতে কিছুটা সময় প্রয়োজন ইফকের ঘটনার প্রায় দীর্ঘ চার পাঁচ বছর আগে আওয়সার খাজরাজ মুসলিম হয়েছে অথচ এত বছর পরেও এই সমস্যাটি তাদের মধ্যে সুপ্ত অবস্থাতে কিছুটা রয়ে গেছে তার জের ধরে মসজিদের ভেতর মারামারি শুরু হবার উপক্রম মদিনায় আনসার বনাম মুহাজির কিংবা আওয়স বানাম খাজরাজের মধ্যে আকস্মিক লেগে যাওয়ার ঘটনা এবারই নতুন নয় এর আগেও হয়েছে প্রতিবারই ঘটনার সূত্রপাত নিতান্ত তুচ্ছ বিষয় থেকে তুচ্ছ বিষয়ও বড় হয়ে যায় যখন এক পক্ষ নিজের গোত্র পরিচয় টেনে আনে জাতীয়তাবাদ বা আসাবিয়া একটা ফাঁপা আদর্শ উস্কানিমূলক বক্তৃতা আর চেতনার ধোঁয়া তুলে মানুষকে উন্মাদ বানানোই এর হাতিয়ার এই জাতীয়তাবাদ দিয়েই মুসলিমদের বিভক্ত করে রাখা হয়েছে গত একশো বছর ধরে মুসলিমরা তাই এখন আমেরিকান মুসলিম বাঙালি মুসলিম কিংবা পাকিস্তানি মুসলিম এভাবে বিভক্ত থেকে ইসলামের প্রকৃত ঐক্য আর ভ্রাতৃত্বের স্বাদ কখনোই মিলবে না আজকে আমরা এখানে শেষ করছি অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট রেই অফ মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com dot youtube dot org two